بَدَعْنَ بِاسْمِ الله وَبِالصَّلَاةِ اللَّهِ أَلَى رَسُولِ اللَّهِ وَآلِهِ اللَّهِ الحمد لله الحمد لله وكفاء والسلام على عباده الذين اصطفاء أما بعد شكرا لكم شكرا الله سبحانه وتعالى جلنا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 শেখ আবদুল্লাহ কাল মুখ থেকে মূল্যবান আলোচনা সময় কিছু কথা শুনছিলেন আল্লাহ আমাদেরকে কথাগুলোর মূল মেসেজটা নেওয়ার তোফিক দান করেন আজ আমরা আলোচনা করব ইনশা আল্লাহ একটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রসঙ্গে সেটা হল বিবাহ যেটার কথা শুনলে আমরা অবিবাহিতরা অনেক খুশি হই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 খেত খামার কাজ কারবার দুনিয়া কাজ এগুলো করার সময় আমরা ইসলামকে মোটেও স্মরণে আনি না যে দুই একটি একটি বিষয়ে বা কাজের সময় ইসলামকে আমরা কি করি করি বা ইসলামকে আমরা টেনে আনি বা ইসলাম এর আলোকে ওই কাজগুলো করার চেষ্টা করি এরকম দুই একটি বিষয় আছে নামাজি হোক আরবে বেনামাজি সুদখোর হোক আর ঘুসখোর চোর হোক আর ভালো মানুষ সব লোকেরা বিবাহটা করার সময় চেষ্টা করে যে একজন মৌলভিশাব আয়সা কোরআন হাদিস অনুযায়ী বিবাহটা পড়াই দি ঠিক তাহলে বিয়ের সাদী এমন একটি বিষয় যে এখানে অন্তত কোরআন হাদিসের আলোকে বা ইসলাম এর আলোকে বিয়েটা হোক এটা সবাই চায় আমাদের ওস্তাদ ছিলেন খুব রসিক কিসিমের উনি বলেন যে একবার এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি হুজুর রশিক টাইফের বলে যে কি বেটা বিয়া শাদি পড়লাম অন্তত দুই তো দিবে কমপক্ষে এদের হাত বাইর করে মোশাফা করে লম্বা দাঁত গুলা সব বাইর করে দিয়ে আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে তো হুজুরে কয় তো বাবা হাতিয়া তো এই বাবা উল্টা পড়ো উল্টা পড়ো বিয়ে ভাঙো বিয়ে যেটা তখন পড়াইছি ওইটা ভেঙে দাও জামাই বলতেছে না না থামেন থামেন খবরদার উল্টা দোয়া বন্ধ করেন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 আমরা আমাদের সারে কিংবা অন্যায়, অনিসের কাজ ভুল কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কে বলতে চাই কেউ হয়তো বলবেন যে আমরা তো আলহামদুলিল্লাহ এখানে বেশিরভাগ লোক বিবাহিত তো আপনার ওয়াজ কি কাজে আসবে সামনে তো করার ইচ্ছা ইচ্ছা খুব একটা নাই তো আমি বলব যে আমরা সবাই বিবাহিত বা অধিকাংশ মানুষ বিবাহিত হলেও আমাদের প্রত্যেকেই কোনো না কোনো বিবাহের গার্ডিয়ান ইংশাল সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টগুলো যেগুলো আলোচনা হবে এগুলো জানার দরকার আছে অমা তৌফিক ইল্লাবিল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সঠিক কথাগুলো বলা আর সবাইকে সেগুলোর উপর আমন করার তফিক দান করে যদিনই ভাইয়ারা বিবাহ সংক্রান্ত কথা বলতে গেলে এক নম্বর যেই ভুলটি আমরা করে থাকি বিবাহ কেন্দ্রিক ভুল সেটা হল বিবাহ না করে বৈরাগ্যতা অবলম্বন করা এরকম একটা প্রবণতা আমাদের সমাজে খুব সামান্য সংখ্যক মানুষের ভিতরে আসে বেশিরভাগ মানুষের আমি বিবাহ করতে চায় কিন্তু কিছু লোক আসে যারা বিবাহ করতে চায় বিবাহ কেন করে না অনেকে মনে করে কুমারিত্ব চিরকুমারিত্ব অবলম্বন করা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 যারা কখনো বিয়ে শী করে নাই যেমন মাদার তেরেসা হ্যাঁ সারা পৃথিবী তাকে সম্মান করে মুসলমানরা অনেকে করে এবং তার একটা কারণ এটাও যে তিনি বিবাহ পর্যন্ত করেন নাই পৃথিবী বিবাহ না করে जीवन के व्यय कर सठी ना बेठी विशेषकर बुद्ध प्रवणता आज वैराग्यता अवलम्बन कर प्रियोनी भाईरा <coughs> আর কেউ হতে পারে আল্লাহ বলেন আটত্রিশ নম্বরে বলেন আমাদের নবী করিম সৌদ্িসাল্লামকে লক্ষ্য করে হে রাসুল আপনার আগে বহু নবী রাসুল আমি এবং তাদের স্ত্রী ছিল তাহলে বাদে প্রায় সকল নবীকে আল্লাহ বিবাহ সাদী সংসার এগুলোর সঙ্গে জড়িত করেছেন তাহলে বোঝা গেল যে ভালো মানুষ হওয়ার জন্য বিবাহ কোনো বাধা নয় বরং বিবাহ করা একটা ভালো কাজ বিবাহ করা কি একটা আচ্ছা বিবাহ করা কি যারা ফরজ পক্ষে ঠিক আছে বিবাহ করা সুন্নত এর পক্ষে যারা আছে তারা হাত তোলেন মাত্র তিন চারটা হাত ঠিক আছে নামান এই প্রশ্ন আমার কাছে বহুবার মানুষ করছে ফোন করে যে এক বিবাহ কি ফরজ না সুননাথ আমাদের সমাজে প্রচলিত আছে বিবাহক সম্পর্কে যে বিবাহ করা কি ফরজ খুব জোর সম্পর্কে বলে এটা ফরজ খুব বলে। ভাই কথা ঠিক আছে বিবাহ ফরজ হয় বিশেষ ক্ষেত্রে সাধারণভাবে বিবাহ ফরজ না সাধারণ অবস্থাতে বিবাহ কি সুননাথ সাধারণ অবস্থাতে বিবাহ কি স্বাভাবিক অবস্থায় সুননাথ হাল হতে হাতে দারের মধ্যে নবী করিম সাল্লাম বলেছেন বিবাহ আমার সোননাথের গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম কোন সম্ভাবনা নাই এই ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থা বরণ ক্ষমতা আছে স্ত্রীর হক আদায় করার শারীরিক ক্ষমতা আছে এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা কি শুননাথ আর যদি এমন হয় যে না তার বিবাহ করার সকল সক্ষমতা তার কাছে বিদ্যমান না করলে লিপ্ত গুন নিশ্চিত এমন কোন পরিবেশে আছে তখন তার জন্য বিবাহ করা কি হয়ে যায় ফরজ হয়ে যায় নিজের আত্মরক্ষার জন্য যাই তাহলে এক নম্বর কথা না করে ভালো মানুষ হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বৈরাগ্যতা অবলম্বন করার নির্দেশ দেন নাই নামি করিম সাল্লাহ বলেছেন ফিল ইসলাম इसलामी भारतीय जो तो, भाई तो लंते देखी, भी करें अने চিনেই করতে পারে না করলে সমাজ সেটাকে কি করে খারাপ চোখে দেখে প্রিয়দিনই ভাইরা এটা খুব বাজে একটা প্রবণতা বিবাহ করতে হবে আপনার প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যত দ্রুত আপনার কাছে কি আসে স্ত্রীর করতে করতে বিবাহ দেরি করি আর বিশেষ করে প্রবাসীরা তো তাদের চাহিদা আরো অনেক বেশি বইয়ের জন্য দশগরি স্বর্ণ এটা সেটা ইত্যাদি ছাড়া বিয়ে করে না যারা অর্থের অভাবে বিয়েকে দেরি করছেন বিয়ে সহযোগ করছেন না তাদের যেন একটা সুখবর আছে সুনানি তিরমিজির অন্যান্য আরো অন্য আসছে তিন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ সহযোগিতা করাটা আল্লাহ নিজের উপরে কর্তব্য মানিয়ে নিয়েছেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন তিন শ্রেণীর মানুষ কারা কারা আল মুজাহিদ রাস্তা যারা জেহাদ করেছে এবং তার সদিচ্ছা ইচ্ছা করার এই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন আর বিবাহ ইচ্ছুক ব্যক্তি যে ব্যক্তি বিবাহ করছে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য গুনা থেকে বাঁচার জন্য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 অবিবাহিত তাদেরকে তোমরা বিবাহ দাও বিবাহ দেওয়ার ব্যবস্থা করো ছেলে হোক মেয়ে হোক যারা বিবাহ করে ফেলছেন বাবা তারা যদি গরিব হয় অর্থের অভাবে থাকে কষ্টে থাকে আল্লাহ তার নিজের করুণা থেকে আল্লাহ নিজের মেহরবানি থেকে নিজের দয়া থেকে তাদেরকে আল্লাহ তালা ধনী করে দিবেন আসলেও আপনারা যারা বিবাহ করেছেন বেশিরভাগ মানুষই আল্লাহ সুমান আপনার ঘরে যে আসছেন তার রিজিকেরও ব্যবস্থা আল্লাহ তালাই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 সংসার চালায় যদি বিবাহ দেওয়া হয় তো সমাজের সমস্ত মানুষ ওই বাবাকে ওই অভিভাবককে বলে তো মানে কি গ্রামা গাউ গ্রাম গ্রামের মানুষ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 নিজের চরিত্র হেফাজতের জন্য বিবাহে বিলম্ব করা যাবে না ছেলে হোক অথবা মেয়ে হোক নবী করিম সালাম বলেছেন বলেন তোমাদের জন্য যদি ছেলে হোক আর মেয়ে হোক যদি পাত্র পাত্রী পেয়ে যাও এমন কোন পাত্র অথবা পাত্রী পেয়ে যাও যার দিন যার দিনদারি যার তাকুয়া যার লভীতি এর ব্যাপারে তুমি সন্তুষ্ট থাকতে পারো এরকম পর্যায়ে থাকে সন্তোষজনক দিনদারে যার ভিতরে থাকে যার আখলাত দুটা জিনিস দিনদারি এবং কি আখলাত অনেকে একটা হাদিসের ভুল ব্যাখ্যা করে প্রচার করে টুমকি আর বাহিন এ হাদিস দিয়া অনেকে মনে করে যে বিবাহ করতে হয় চারটা জিনিস দীঘা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 দেরি না যদি করো তাহলে আল্লাহ হবে এগুলো বাড়বে এবং ফসাদ হাসবে তাহলে বিবাহ যত দ্রুত সম্ভব করতে হবে চরিত্র হেফাজতের নিয়তে এবং অধীনস্থদেরকে যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে ক্লিয়ার আল্লাহ আমাদেরকে দান করেন। তাহলে পাস করার অপেক্ষা করবেন না ইনশাল্লাহ ছেলে এমবিএ বিএ বিবিএ করবে সে জন্য অপেক্ষা করবেন না তো ইনশাল্লাহ কয়জন বাবা পাওয়া যায় আমাদের সমাজে যে ছাত্র থাকাকালীন সময় একজন বিবাহ করানো কিন্তু খুব কঠিন এখানে আরেক আলোচনা চলে আসে আমাদের দেশের প্রত্যেকটি এইচএসি পড়ুয়া ছেলেকে বাবা মা বিয়ে দিতে পারে বিয়ে করাতে পারে সেই ক্ষমতা বাবা মারা কিন্তু করানো হয় না ঠিক না ভাই ঠিক আপনারা করাবেন তো যারা পড়াশোনা করে প্রতিদিন পত্রিকার পাতা ঘুরলে দেখা যায় এদের ম্যাক্সিমাম এদের ভিতরে ব্যাপক হয়ে গেছে যদি এই ছেলেগুলো বেশিরভাগ বিবাহিত হতো বেশিরভাগ এরকম ভাবে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে এই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার সমাজের এই প্রচলনটার উল্টা পথে চলা দরকার আপনারা চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ছোট ভাই বোন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 বাপাই করবো বাপরে বাপ এ পোলা বিয়ের আগে আমি দেখো জানে কি করব ঠিক না তার বৌ সারা জীবন দেখতে পারবে কিন্তু বিয়ে করার এক পর্যন্ত আপনার বাবার জন্য জায়েজ নাই ছেলের বউ কি দেখে চয়েস করা এটা বুঝাইতে হবে ইসলাম যেটা আমার নির্দেশ না কর্ন নির্দেশ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 মায়ের খাওয়ার উভয় হবে না এসব কথা বললে কিন্তু তোমরা মেয়েদেরকে বিবাহের যে প্রস্তাব দাও এ প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই নবী করিম এক সাহাবি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 দেখলে তাদের ভিতরে কোন ত্রুটি থাকলে সেটা আপনি ফিরে আসতে পারবেন তাহলে দেখার সুযোগ করে দিতে হয় কিন্তু দেখবে বাবা বড় ভাই আপনারা মেহরবানি করে এই হারামের বিরুদ্ধে প্রতিরোধ করবেন প্রিয়দিনী ভাইরা তিন নম্বর যে ভুলটা হয়ে থাকে সেটা হলো বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে এই অনাচাপটা প্রচুর পরিমাণে হয় কথার কথা কোনো এলাকার মানুষ বিবাহ করতে আসছে কোন গ্রামে বা কোনো এলাকাতে ওই এলাকার মানুষের কাছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে যে ছেলেটা কেমন মেয়েটা কেমন কোনো অসুবিধা আছে কিনা এই মানুষটা মানুষ এরকম খোঁজখবর নেওয়ার চেষ্টা করে কি করে না এই করে যখন যাদের কাছে খোঁজখবর নেওয়া হয় এরা হয় ওই মেয়ের পক্ষের অথবা ছেলের পক্ষের কাশের লোক হয় তাহলে একরকম হয় আর অথবা তাদের শত্রু হয় তাহলে আর এক রকম হয় ঠিক না পক্ষের লোক হইলে বলে হায় হাই এই ছেলে এ তো ফুলের মতো পবিত্র এই মেয়ে এর মতো মেয়ে তো আপনি হাজার একটা পাইবেন না যদি তাদের পক্ষের লোক হয় মিথ্যা কথা বলে ওই লোকগুলা ধোকায় ফেলে দেয় বিপদে ফেলে দেয় অথবা যদি তাদের বিরুদ্ধে লোক হয় আপনাদেরকে কি বলছে এখানে সর্বনাশ ঠিক না ভাই ঠিক এগুলো দু একটা হলো মিথ্যা আরেকটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া তাকে ভালো বলা মানে কি মিথ্যা সাক্ষ্য দেওয়া আরেকটা হলো তোহমদ বা মিথ্যা হওয়ার দেওয়া কোনটি ঠিক না বিবাহ সংক্রান্ত যদি কোনো বিষয় আপনার কাছে কেউ জানতে চায় ছেলে বা মেয়ে সম্পর্কে আপনার কর্তব্য হলো তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কবিরাগুনা হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করেন প্রীতিনী ভাইরা বিবাহের ক্ষেত্রে আরেকটা ভুল হয় হলো পাত্রী বা পাত্র নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেওয়া আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই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 বস্তু হল নেককার স্ত্রী একজন আল্লাহরু মোত্তাকি পারহেজগার কোরআন এবং সুনের অনুসারী স্ত্রী যদি আপনি পান এরকম মেয়ে যদি ঘরে আনতে পারেন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 প্রাধান্য দিতে হবে কোনটাকে দিনদারি কে আজ দিন দাত কিন্তু দিনমজুর কোম্পানিতে গরিব মানুষ তিন চারশো পায় কয়জন মানুষ আছে নিজের বোন তার সাথে বিয়ে দিতে প্রস্তুত আছে এগুলো খুব কঠিন বাস্তবতা আমরা বেশিরভাগ মানুষের সমস্ত বিষয়ে কি করতে চাই না স্যাক্রিফাইস করতে চাই না পয়সাটা আগে থাক দেখি এরপর অন্য কিছু এই জন্য বেশিরভাগ বিবাহ কি হয় অশান্তির কারণ হয়ে থাকে প্রিয়দিনী ভাইরা নবী করিম সাল্লিসাল্লাম আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বলেছেন নেককার বিকে আল্লাহ বলেন কি দেখেন ছেলে হোক ইমানদার যদি হয় তো মুর্শেকের চাইতে বেস্ট যদিও তোমাদের কাছে ভালো লাগে অনেক সময় ওই ফাশেক মুর্শেক অথবা গুনাহের কাজে লিপ্ত এরকম দুই নম্বর লক্ষ্য আমাদের কাছে বেশি পছন্দ আসে সেজন্য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 এই শূন্য তো ঢেয়ে গেছে মহারানা যত কম থাকে ওই তোমরা মেয়েদের মহারানাকে মহারানার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না অর্থাৎ অনেক বেশি মহর ধার্য করিও না ফিল ছিলেন অথচ অথচ বিক্রি শাসতাম নিজের কোনো স্ত্রীর অথবা নিজের কোনো মেয়ের বিয়েতে বারো আউকিয়ার বেশি মহারানা ঠিক করেন নাই বারো আউকিয়া মানে এক আউকি হলো চল্লিশ দেড়হাম সেক্ষেত্রে আহ বারো কে যদি আপনি কি দেন চল্লিশ দিয়ে গুণ দেন তো যত দেড় হবে তত কত হবে চারশ তো আশি পাঁচ সর্বোচ্চ তার মহারানা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 আমরা বলি বিয়ের রাতে বেশিরভাগ লোক বেশিরভাগ পুরুষ এখানে আমার মা মহারণাতে কি করবো আমি বাদ সমস্ত লাগবে না আমার অনেক বেহায়া তো মাপই চায় মাপ চায় না যে তুমি তো মাপ না করলে এখন আমি তো সামনে আগে যেতে পারিনা হ্যাঁ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 কথা বুঝে আসে আরেকটা হাদিস এক্ষেত্রে খুব কঠিন একটা হাদিস শুনে রাখেন বলেছেন কোন পুরুষ কোন মে কে কম হোক বেশি হোক কমবে বেশ যাই হোক মহারানা যদি ঠিক করে এই নিয়তে ধুড়তে হয়ছি আর কি আগে থেকে যদি তার ইচ্ছা থাকে স্ত্রীকে ধোকা দিবে প্রতারণা করবে যায় পরিষদ না করে তো হাজির হবে মহারণা দিয়ে দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীদের খবরদার যত ধরছেন ততই দিবেন তবে এগুলো ওর আমাদের কাছে মাসালা জেনে নিবেন অনেক সহজ আছে ক্যাশ টাকা দিতে হবে এমন কোনো কথা নাই কিভাবে আপনি আদায় করতে পারেন কিছু চালাকি করে ছেলে অথবা মেয়ের ইজিন আনার জন্য একজন বাবা যায় বাবা ঠেলে এমনি টিকা যায় না বন্ধ বাবা ফকির বাবা ফির বাবা আবার বিয়ের মধ্যে আর বাবা ঢুকছে কি সেটা উকিল বাবার কাজ কি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 উকিল বাবা হয় এটা একটা হাস্যকর এবং চরম একটি খারাপ প্রবণতা এই উকিল বাবার নাম দিয়া এরপরে এই ছেলে সারা জীবন এই বেটারে লুঙ্গি দাও কাপড় দার্ট কিনা দাও সাঁতার কিনা দাও কাপড় কিনা দাও যেতে ঘোড়ে নিয়ে যাও কম্বল নিয়ে যাও সারা জীবন তার বাপের যা দেওয়া লাগে কম বেশি ওই বেটারও দেওয়া অনেক সময় বাপের চেয়ে তার বেশি দেওয়া লাগে আর ওই মেয়ে ওই উকিল বাবার সঙ্গে যার সঙ্গে দেখা দেওয়া হারাম কোনো বাবাটা বা কিচ্ছু নয় ভন্ড বাবা তার বাবের মতো তার সঙ্গে দেখা দেয় তার সামনে যায় সবকিছু তার জন্য আপন বাবা আপন বাবা থাকতে অন্য কেউ ওই বাবা করার কোন সুযোগ ইসলামে নাইটা হারাম প্রেদিনী ভাইরা অনুরূপ ভাবে ক্ষেত্রে আরেকটা বড় খারাপ প্রবণতা হলো আসলে সবই বিবাহের ক্ষেত্রে আমি একটু গবেষণা করে দেখছি এটার নাম আমি দিছি বদযাত্রী কেন বদযাত্রী দিছি জানেন কারণ শরীয়তে বিবাহের ক্ষেত্রে একটা খাওয়ার ব্যবস্থা রাখছে সেটার নাম হলো কি অলিমা এই অলিমার আয়োজন করবে কে ছেলে ছেলের বাড়িতে হবে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 আর আমাদের যত সাদিক দোস্ত আত্মীয় স্বজন যা আছে সদ্য গোষ্ঠীর শাশুড়ি মাথার উপরে চাপাইয়া হেবে কাছ থেকে খাইয়া সুলেত্ত নুন বাস কমিল বই সদ্য তুলনা দিতে থাকি প্রয়ী ভাইয়ারা ভালো করে জেনে রাখবেন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 ছেলে অলিমা করলে সে অলিমা অনুষ্ঠানে উপহার নেওয়ার একটা ব্যবস্থা থাকে না এই উল্টা পাল্টা আপনারা যারা বিবাহ করছেন উপহার নেন নাই এরকম কে কে আছেন হাত আপনার বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেন নাই কার কাছ থেকে এত কম হাত কি সব ফকির মিসকির নাকি আপনাদের এলাকায়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 লজ্জা থাকা উচিত বিবাহ একটি সুন্নত এখানে কোনো উপর নামে চাঁদাবাজি করার কোনো সুযোগ শরীয়তে নাই বিবাহ করবেন এভাবে বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না কেউ যদি দিতে চান মোহব্বত করে সহযোগিতা করতে চান আগে পরে বহুত রাস্তা আছে কিন্তু বিবাহ অনুষ্ঠানে লিখতে হবে রাখতে হবে কে কি দিল এটা আবার খুলে দেখা হবে পর্যালোচনা করা হবে এসবগুলো ভুল এবং আল্লাহ ভাইরা। এরপরে আসেন বিয়ে হয়ে গেল বরযাত্রী মরযাত্রীর আগে পরে আরেকটা কাম হয় গায়ে হলুদ গায়ে হলুদ দেয় না দেয় না সবাই দিছেন না গায়ে হলুদ এটা আরেকটা বাজে প্রবণতা এটাকে বলা হয় ছেলেকে বা মেয়েকে সাজানো এই সাজানোর যে পদ্ধতিটা থাকে কুলার মধ্যে চন্দন মেহেদি হলুদ ধান দুর্বাগাস হিদুর, মাটি চটি অনেক কিছু নেয় নিয়ে তারপরে ছেলেকে বা মেয়েকে সাজা এগুলো সবগুলা হিন্দুদের কাছ থেকে আসছে হিন্দুদের প্রথা মুসলমানদের এগুলো বর্জন করা উচিত আর এগুলোর সবচেয়ে খারাপ দিক হলো ছেলেকে তার ভাবিরা আসছে হিন্দুদের কাছ থেকে এবং এই সাজানোর মূল আয়োজনটাই হল হিন্দুদের পুরা হিন্দুয়ানি প্রথা যেটার অন্যাক লম্বা চড়া ইতিহাস আছে সবগুলো বলা সময় এখন নাই এরপরে আসেন আরেকটা হলো বরের আত্মীয়রা ছেলে পক্ষের আত্মীয়রা অনেক সময় দেখা যায় মেয়েকে তুলে নিয়ে যায় আগে তো পালকের অনেক সময় পুরুষ নিয়ে যায় পর পুরুষ দেখা যায় কি আপনার বউ কোলে হেবেটা ঘুরতেছে লজ্জা স্মরণ কোথায় গেছে মানুষের এগুলো আছে এগুলো হারাম আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন পৃথিবী ভাইরা একইভাবে ছেলেকে বরকে দেখা যায় মেয়ের ভাবি অথবা মেয়ের বে খালাতো বোন বান্ধবী এরা বরকে নিয়ে কি করে হাসি ঠাট্টা ফুর্তি ঘরোয়া আয়োজন ইত্যাদি করে সেখানে অনেক হারাম কাজের উপলক্ষ তৈরি হয় এগুলো সবগুলো হারাম দেখেন বিবাহ বিবাহকে কেন্দ্র করে আমার মনে হয়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 অবস্থা খারাপ হয়ে যাবে না আল্লাহ আমাদেরকে দিয়ে তাদেরকে ভুল সঠিকটা বোঝানোর চেষ্টা করতে হবে আরেকটা হলো ওই শাশুড়ি জামাইকে অথবা মেয়েকে বোকে অথবা স্বামীকে ছেলেকে পত্র পাত্র পাত্রীকে দুধ বাত খাওয়াই আপনারা অনেকে খাইছেন না এ আরেক কুপ্রথা কেন দুধবাদ খাওয়া জানেন যে প্রথম দিন পরে ভা পাওয়া যায় রীতিমতো যেগুলো হারাম ছেলেদের জন্য পরা আর স্বর্ণের আংটি চেন এগুলো তো কমনা আছেই যেগুলো পুরুষের জন্য ব্যবহার করা কি হারাম বিবাহ কেন্দ্র করে মেয়েরা এরকম অনেক পোশাক ইত্যাদি পরে অতিরিক্ত এক্সট্রা চুল লাগায় তারপরে যায় আপনার যেটা আপনার পরিবর্তন করা যে বিবাহ করা একটা কঠিন কাজ যত কম খরচ হবে তত বেশি বরকতপূর্ণ বিবাহ হবে ভাইয়ারা আল্লাহ আমাদেরকে বিবাহের এই সমস্ত অনাচার থেকে বেঁচে সঠিক পদ্ধতিতে বিবাহ সমাজে প্রচলিত করার তফিক দান করেন এরকম ভাবে প্রবণতা মেয়েরা বিবাহে যায় বিবাহ অনুষ্ঠানে মেয়েদের যাওয়াটা এ যুগে বন্ধ করা উচিত একান্ত প্রয়োজন না হলে কারণ সেখানে সাধারণত মেয়েরা সে যায় সুগন্ধ ব্যবহার করে যায় যেগুলো হারাম শরীরে স্পষ্ট নিষেধ আছে এবং সেখানে গেলে অনেক হারাম কাজে লিপ্ত তারা ইচ্ছা অনিচ্ছা হয়ে যেতে বাধ্য হয় সবচেয়ে বড় কথা হলো যে নারী পুরুষ ঢলা ঢলি মাখামাখি হয় যেটা গুনায়ের কাজ অনুরূপভাবে বিবাহের ভিতরে আরেকটা প্রবণতা হলো অভিভাবক ছাড়া বিবাহ আজকাল প্রেম প্রীতির বিবাহ ফেসবুক টেসবুক ইত্যাদির কারণে অনেক পরিমাণে বেড়ে গেছে অথচ অভাবক ছাড়া বিবাহ কঠিন একটি বিষয় শরীরের দৃষ্টিতে বিবাহই হবে না অথের কোন অবস্থাতেই এই সমস্ত বিষয়গুলো যাতে না হয় সেদিকে লক্ষ্য করা দরকার একইভাবে বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র বড় লোককে দাওয়াত দেওয়া দাওয়াত না দেওয়া সবচেয়ে বড় কমন কাজের বিতর একটা হলো বাজে না বাজনা হারাম দিয়ে যে বিবাহ শুরু হয় এই দাম্পত্য জীবন পরবর্তীতে সেখান থেকে সুখ আসবে নেক সন্তান আসবে এটা আশা করা যায় যাদের বিবাহে এগুলো হয়েছে তারা তবা করেন আর সামনে প্রতিজ্ঞা করেন আপনি নিজের হাতে সমস্ত অন্যায়কে প্রতিরোধ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 হাল আপনি বিবাহ করার ইচ্ছা করেছেন অথবা আপনি কোন একটা বিবাহে আপনি মাতবরি করবেন যে কোনো ভাব ইনভলভ হবেন আপনার কর্তব্য বিবাহ সংক্রান্ত হালাল হারান বৈধ অবৈধ সব কাজগুলো জানা বিধানগুলো জানা আমার শেষ করে দিবে আমি যে অনেক কিছু করার আছে হারাম অনেক বিষয়ে জড়িত হওয়া না প্রশ্ন আছে এটা আমরা একদম বেমালুম ভুলে যাই আল্লাহ আমাদের সমাজের বিবাহের ভিতরে যে অনাচার ডজন ডজন কবিরা হারাম এবং বেদাত এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো থেকে আমাদের সমাজের বিবাহগুলোকে আল্লাহ তালা পরিচ্ছন্ন এবং মুক্ত করে দেন শুদ্ধ সুন্দর সুন্নতি বিবাহ আমাদের সমাজ যেন হয় সেই তফিক আল্লাহ তালা আমাদের দান করেনা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি